الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا نضل له ومن يبلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن نسجدنا ونبينا ومولانا محمدا أبده ورسوله হুতা আলিহীব বলম আমুফিল্লাহি মি শৈত নিজি বিসি রহ্ম নিহে سبحان الذي أسرى بابده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا عوله من آياتنا বারকা লুকু কু আন পা ইজ কুমিলিবজ্রিকি হজরাকুমা محترم حاضرین আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কুরানের একা এতে বলেন ইন্নাম এর অর্থ হল আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন म आल्लर जान्न तर्री मुमर जान माल आल्ला के नहीं एरिम जान्न तिक्री बेचा कियम हल विक्रेतार पक्षते जी बिक्री करल खरीदार पक्ष क्रेता जुदी जी बिक्री करलम और खरीदार जुदी केचा क्या कल कम क्या है अल्लाह तो परिष्कार दिए का दिए एबंधा जदि सत्य जान्नर खरीदार होते चाहे बोलते हमारा जान्न क्या अल्लाहबुल आलमी जान्नर क्लस कर जान्नाते आठ क्लस आव आठटा क्लसर जाननाते কতটা বাড়ি বানাইছেন মুহাসিরিন একরাম লেখেছেন যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছে এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাননি ফেরাউন নামের একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানিয়েছেন নমরুদ নামের একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছে আবু জাহাল নামের একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছে এক কথায় যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছে এবং সেই বাড়িগুলি কত বড় হাদিস শরীফে রাসুল করিম সাল্লাই ওসাল্লাম বলেন জান্নাতে যে লোকটা সবচেয়ে ছোট বাড়ি পাবে যে এক চেয়ে ছোট কোনো বাড়ি জান্নাতে নাই তার বাড়িতে হবে দশটা পৃথিবীর সমান আর বাকি সবগুলি বাড়ি হবে একটা চেয়ে আর একটা বড় আরেকটার চেয়ে একটা বড় আরেকটা চেয়ার একটা বড় ल्लानाते निर्माण करार पर मानुष के दुनिया पटाई बाड़ीगल जार जार नामे बरद्द कर बाड़ीगल दुनिया कहना नामे जाननाते दुनिया जीवने के अपार नामे जाननाते जे बाड़ी बनानो आने दुनिया जीवने दुनिया के জান্নাতে নির্মাণ করা যার যার বাড়িগুলি কিনে যাওয়ার জন্য আল্লাহ মানুষ দুনিয়াতে পারে এক্ষেত্রে আমাদের কয়েকটা কথা পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে আল্লাহ যদিও প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি নির্মাণ করেছেন কিন্তু কোন মানুষকেই তার বাড়িটা ফ্রি দেবেন না আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে বুঝে থাকলে বলুন প্রত্যেকটা মানুষের জন্যই জানাতে বাড়ি বানানো আছে কিনা ফ্রি দিবেন না কিনতে হবে জান্নাত ফ্রি বিতরণ করা হয় না জান্নাত বেচা কি না হয় দুই নম্বর কথা মনে রাখতে হবে জান্নাত বেচার মালিক হলেন একমাত্র আল্লাহ তিন নম্বর কথা মনে রাখতে হবে আল্লাহ যে তার জান্নাত গুলি বিক্রি করবেন কাদের কাছে আল্লাহ বলেন্লাহ হাস্তার মুমিনদের কাছে কোন বেদিনের কাছে আল্লাহ জান্নাতের বাড়ি বিক্রি করবেন না বেদিনের জন্য জান্নাতের বাড়ি বানাইছেন খরিদ্দার হইতে গেলে খরিদ্দারের লাইনে আস মুমিন হও বেদিনের জন্য জান্নাতে বাড়ি বানানো আছে কিন্তু কিনতে হইলে খরিদ্দারের লাইনে আসতে হবে এই লাইনটা হল মুমিন হওয়া সুতরাং জান্নাতের বাড়িগুলির বিক্রেতা হলেন আল্লাহ আর খরিদ্দার হল একমাত্র মুমিনগণ সেই জান্নাত কিনার বাজার হল একমাত্র দুনিয়া दुनिया आसार आगे जान्न कूग है ना दुनिया चले गा आदम आलम दुनिया आसार आगे जाननाते गोमी आशा करी अपनारा सबा जानी दुनिया आसार आगे आदम जाननाते ग आदम जान्नते खरीदार चिल क्यों गलन से ही कथा पर आलोचना हो কিন্তু যেহেতু জান্নাতের খরিার হইয়া যাননি এই জন্য তিনি জাননাতে থাকতে পারেননি বের হয়ে আসতে হয়েছে জান্নাত কিনার তাদেরই দুনিয়াতে আসার আগে কোনো মানুষের জন্য জান্নাত কিনার জান্নাতের বাড়ি কিনার সুযোগ হয় না আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জান্নাত কেনার সুযোগটা ফেরাউন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন আর তার জান্নাতের বাড়ি কেনার সুযোগ নাই নমরুদ বিদায় হয়ে গেছে এখন আর সেই সুযোগ তার নাই আবু জাহাউ বিদায় হয়ে গেছে এখন আর তার সেই সুযোগ নাই আবু আহাব বিদায় হয়ে গেছে এখন আর সেই সুযোগ তার নাই বাংলাদেশের ড আহমদ শরীফ বিদায় হয়ে গেছে সেও নাস্তিক ছিল জান্নাতের অস্তিত্ব বিশ্বাস করত না জামনাথ আছে জান্নাম আছে পরকার আছে বিশ্বাস করবে দূরের কথা আল্লাহ আছেন এই কথাটা বিশ্বাস করে না তবুও আমার মানে হয় ওই সমস্ত নাস্তিকেরা বাংলাদেশের বর্তমান নাস্তিকের নাস্তিক গুলির চেয়ে অনেক গুণে ভালো ছিল মন্দের ভালো আসলেই ভালো না মন্দের ভালো কেমন মন্দের ভালো अहमद शरीफ बलत पर जान्न नाई जहान नाम नई पुलिस नई शेष विचार नाई क्व नई आल्लाल्लाई तस्लिमा नासलिन एक कथा आखिर किसु नई जान्न जहान नामते किसु नाई हिसाब निकार बचु नाई आल्लाल्लाते कि वर्तमान गदाय बांगलेशर नब्य नास्तिका बोले কোন আল্লাহ যদি তাকে আল্লাহ তো আসলেই নাই তারপরও তোমাদের কথা মতো কোন আল্লাহ যদি তাকে তাহলে সেই আল্লাহ আমার হাতের নিচে বসে গাঞ্জা খায় কোন নাস্তিক বেশি খারাপ বর্তমান বাংলাদেশে রকম নাস্তিক এবং নাস্তিকের সমর্থকদের সীমা সংখ্যা নাই এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আপনি টু শব্দ করতে যাবেন প্রাণ হারাবেন পথে ঠিক এই অবস্থার উপর বিরাজ করতেছে বর্তমান বাংলাদেশ এক নাস্তিক লেগেছে যে মদের দোকানে গেছিলাম মদের বোতল কেনার জন্য গিয়া দেখি মদের বোতল একটাও নাই কি হইল সব মোহাম্মদে খাইয়া সাফ করিয়া তসলিমা জগন্যতম নাস্তিক ছিল না এরা জগন্যতম নাস্তিক এই সবগুলি নাস্তিক মূল ব্যাপারে একমত একটা নাস্তিকের চেয়ে আর একটা নাস্তিক জগন্য আর একটার চেয়ার একটা জঘন্য আর একটার আর একটা জগন্য তবে মূল ব্যাপারে সব নাস্তিক একমত সেটা হলো পরকাল বলতে কিছু নাই জান্নাম বলতে কিছু নাই আল্লাবিল্লাহ বলতে কিছু নাই এমনি জগৎটা চলতে আছে এমনিই মানুষ জন্ম হয়েছে সে মরে যাইছে সে এর পিছনে কারো কোন হাত নাই এইভাবে ড আহমদ শরীফ নাস্তিকবাদী মনোভাব পোষণ করে দামিয়ার থেকে বিদায় হয়ে গেছে আরো যত নাস্তিক আছে একদিন অবশ্যই তারা বিদায় হয়ে যাবে এদের জন্য যে জান্নাতে আল্লাহ বাড়ি বরাদ্দ করেছিলেন मरणकाले जी फिर एर करता्न का देखा जान्नर बाड़ी से आल्ला तर क्य्नत कारजार दुनिया तेरे पाटाई तुजत काज कर दूर कथा जानना अस्तित्व अविश् कर এই জন্য তর নাম থেকে এই জান্নাতটা এখন কেটে দেওয়া হল এই জান্নাতার তর নামে নাই এই কথা বলে এদের জান করা হয় বুঝে থাকলে আবার বলুন ফেরালের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়িটা এখনো তার নামে আছে নমরুদের তা আবু জাহালের টা ডক্টর আহমদ শরীফের চা শ্রীমান আশ্রিন যদি এবারই মরে তাহলে তার নামের জান্নাত তার নামে থাকবে থাকবে না এই সমস্ত জান্নাতের বাড়িগুলি যেইগুলো এদের নাম থেকে কেটে যাওয়া হল এই বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে আল্লাহ তকর্বুল আলমিনে মর্মে কেতে বলেন উলাহ হে মুমিন রা তোমরা যদি क्षा समय दुनिया हो तुम्हरा जदि तुम्हारे नामे बरद्द करा जान्नर बाड़ीता के जाओ दुनिया जरा जान्नर बाड़ीगुली का ते से बाड़ीगल तुम्हे दिए देवा बुनास भाँगा। भाँगा। भाँगा। भाँगा। भाँगा। আপনারা যদি আপনাদের নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করাছে মরনের আগে আগে সেগুলি কিনে নিতে পারেন তাহলে ফেরাউনের বাড়ি নমরুদের বাড়ি কারুনের বাড়ি হামানের বাড়ি সালদাদের বাড়ি আবু জাহাল আদুল আহাবের বাড়ি ড আহমদ শরীফের বাড়ি আর যত নাস্তিকের বাড়ি আছে জান্নাতে। সবগুলি আপনারা পাবেন আপনারা যারা জান্নাত বিশ্বাস করে। আপনাদেরকে নাস্তিকেরা বলে অন্ধবিশ্বাসী কি বিশ্বাসী অন্ধবিশ্বাস পরকাল বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন কি আমদ বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন জান্নাত বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন জাহান্নাম বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন এমন কি আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ না দেখে বিশ্বাস করলেন কেন ওই জন্য আপনাদেরকে নাস্তিকেরা বলে আল্লাহরুল আলমিন আল্লাহর কুদরতি নেজাম আল্লাহর জগৎ পরিচালনার পদ্ধতি এমন ভাবে করেছেন যেন আদম আলহ যুগ থেকে নিয়ে কি আমত পর্যন্ত কোনো নাস্তিক কোনো মুমিনকে বিশ্বাসী বলতে না পারে তার পরিপূর্ণ ব্যবস্থা করে দিয়েছে আমাদের সমাজে অনেক মুসলমান এমনও আছে যারা মনে করে বিষয়টা আলোচনা না হওয়ার কারণে পরিষ্কারভাবে না জানার কারণে মনে করে যে আমরা যারা জান্নাত বিশ্বাস করেছি না দেখে বিশ্বাস করেছি সুতরাং আমরা তো বিশ্বাসী। আমরা যারা জাহান নাম বিশ্বাস করেছি যেহেতু দেখি নাই বিশ্বাস করলাম এই জন্য আমরা তো অন্ধবিশ্বাসী কিন্তু আল্লাহুল আলমিন এমন ব্যবস্থা করে দিয়েছেন যেই ব্যবস্থাটা বুঝলে আপনারা ট্যার পাবেন যে কোনো একজন সাধারণ মুমিন্ন জাহান নামে যে বিশ্বাসী সেটা অন্ধবিশ্বাসী বিশ্বাসী নয় চোখের দেখা জান্নাত জাহান নামে বিশ্বাস এই ব্যবস্থাটা আল্লাহ দুই ভাবে করেছে একটা হল আদম আলহিসামকে পৃথিবীর পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে দিয়ে আর একটা হল মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীর থেকে উঠাইয় নেওয়ার আগে মেরাজেন আদম আলহি সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন স্মরণ করা সেদিনের ঘটনা যেদিন আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন আমি আদম সৃষ্টি করে পৃথিবীতে বানাবো আদম সৃষ্টি করার আগেই আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন যে আমি আদম সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবো গুরুদেদাকে বলুন তো কোথায় পাঠাবেন বললেন সৃষ্টি করার আগে পৃথিবীতে কিন্তু সৃষ্টি করার পরে সরাসরি ডাইরেক্ট পৃথিবীতে না পাঠাইয়া আগে পাঠাইলেন জান্নাতে জাননাতে পাঠাবো বলে সৃষ্টি করেছিলেন না পৃথিবীতে পাঠাবো বলে সৃষ্টি করেছিলেন পৃথিবীতে পাঠাবার জন্য সৃষ্টি করলেন পৃথিবীতে পাঠাইয়া দেবেন ফাঁকে দিয়া জাননাতে পাঠাবেন যেন জান্নাতের এই বাড়িগুলি সবগুলি বাড়ি তুমি তোমার চোখে দেখে যাও তোমার সন্তানদের কাছে এই বাড়িগুলি আমি বিক্রি করব আদমাম কি আস্তিক নাস্তিক মুমিন বেদিন নির্বিশেষে সারা দুনিয়ার সমস্ত মানুষের বড় বাবা নন নাস্তিকরাত বড় বাবা আস্তিক আস্তিকদেরও বড় বাবা মুমিন দেড় বড় বাবা বেদিনেরও বড় বাবা বংশগত বাবাদের মধ্যে আদমের চেয়ে বড় কোন বাবা মানুষের নাই সকল বাবার বাবার বাবা বড় বাবা আদম সকল আস্তিকের বড় বাবা আদম সকল নাস্তিকের বড় বাবা আদম সকল মুমিনের বড় বাবা আদম সকল বেদিনের বড় বাবা আদম পৃথিবীতে পাঠাবেন বলে সৃষ্টি করলেন কিন্তু পাঠাবার আগে ফাঁকে দিয়া জান্নাতে পাঠালেন তোমার আর চোখে জান্নাতের সব গুলি বাড়ি দেখে যাও এই বাড়িগুলি তোমার সন্তানদের কাছে আমি আল্লাহ বিক্রি করব এবার বলুন আমরা যারা জান্নাতে বিশ্বাসী অন্ধ বিশ্বাসী না বড় বাবার চুখের দেখা জান্নাতে বিশ্বাসী আমরা অন্ধ বিশ্বাসী নই যেহেতু নাস্তিকদের দৌড়াত দিন দিন বাড়তেই আছে পেট্রোলের মধ্যে আগুন দিলে যেভাবে আগুন কেমন গতিতে বাড়ে তা বলার মতো নয় ঠিক তেমনিভাবে নাস্তিকদের সংখ্যা দিন দিন এইভাবেই বাড়ছে এই কারণে নাস্তিকরা আপনারা যারা নাস্তিক নন আপনাদের ইমানটা ধ্বংস করার যে ব্যবস্থাটা করেছে আপনাদেরকে অন্ধবিশ্বাসী বলে আপনাদের পরিষ্কার বুঝে দেখা দরকার যে আমরা যারা পরকালে বিশ্বাসী আমরা যারা আল্লাতে বিশ্বাসী আমরা যারা জান্নাতে বিশ্বাসী আমরা যারা জাহান নামে বিশ্বাসী আমরা কেউ অন্ধবিশ্বাসী নই আমরা দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান নামে বিশ্বাসী কতদম বড় বাবার দুই বড় বল একজন হলেন বংশগত বাবাদের মধ্যে বড় বাবা হজরত আজম আলহ ইসলাম আর একজন হলেন রুহানি বাবাদের মধ্যে বড় বাবা সমস্ত জগতের সর্বশ্রেষ্ঠ বাবা মহম্মদুর রসুল্লাহ কথাটা একটু পরিষ্কার আমাদের বোঝা দরকার রুহানি বাবা কাকে বলে এবং মোহাম্মদ রসুল্লাহ সমস্ত রুহানি বাবাদের বড় বাবা কিভাবে নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র এটা ইসলামের বিশুদ্ধ আকিলা সহি সহি আকিলা কেউ যদি কোন নবীকে গুণাগার মনে করে তাইলে এটা ইসলামের নামে ভ্রান্ত আকিলা ভ্রান্ত বিশ্বাস সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র এই জন্য নবীগণের কাছে যারা যায় সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে এবং নবীগণের কথায় যারা জীবন জীবনযাপন করে তাদের আত্মা অতীতে অপবিত্র থাকলেও শেষ পর্যন্ত তাদের আত্মা পবিত্র হয়ে যায় কার আত্মার পরশে উন্মতের আত্মা পবিত্র হইল নবীগণের আত্মার পবিত্র আত্মার পরশে উন্মতের আত্মা পবিত্র হয় সুতরাং রোহানি বাবার ডেফিনেশন হল যার পবিত্র আত্মার পরশের অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি বাবা বলা হয় এই জন্য সমস্ত নবীগণই যার যার উম্মতের রোহানি বাবা নু আলহ ইসলাম নিজের উম্মতের রোহানি বাবা ইব্রাহিম আলহ ইসলাম নিজের উম্মতের রোহানি বাবা মুসা মুসার নিদের উম্মতের রোহানি বাবা রিসারালাম নিদের উম্মতের রোহানি বাবা মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহের উম্মতের রোহানি বাবা তবে আল্লাহ ফকরব্বুল আলমিন অন্যান্য নবীদেরকে শুধুমাত্র যা যার উম্মতের রোহানি বাবা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহকে সমস্ত নবীগণেরও রোহানি বাবু এটা কিভাবে করেছেন হজরত আদম আলীহ ইসালাম থেকে নিয়ে ঈসা আলহিসাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবার সময় একটা ওয়াদা নিয়ে আবার আসেন কি ওয়াদা লাতু মিনুন নবী মোহাম্মদুর রসুল্লার পর ইমান আনার ওয়াদা মোহাম্মদুর রসুল্লাহ রুফর ইমান আনার ওয়াদা নিয়ে আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাইছেন নোয়ার ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন ইব্রাহিম ইসলামকে দুনিয়াতে পারাইছেন মুসার ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন ইশার ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীকে এই ওয়াদা নিয়ে পাঠাইছেন যে তোমরা মোহাম্মদুর রসুল্লাহ রুফর ইমান আনার ওয়াদা করে দুনিয়াতে যাও অথচ আল্লাহ জানেন তারা দুনিয়াতে এসে মোহাম্মদুর রসুল্লাহকে পাবেন না আল্লাহ জানেন না আদমর ইসলাম দুনিয়াতে এসে মোহাম্মদুলসল্লাহকে পেয়েছিলেন নোয়ার ইসলাম ইব্রাহিম ইসলাম মুসার ইসলাম ইসাল ইসলাম এরা কেউ দুনিয়াতে এসে মোহাম্মদুরসল্লাহকে পাবেন না আল্লাহ জানেন তারপরও ইমান আনার ওয়াদা নিলেন কেন ইমান আনার ওয়াদা নেওয়ার উদ্দেশ্য হল গাড়ি বানা অবস্থায় তাদেরকে আমাদের নবীর উম্মত বানাই দেওয়া কি অবস্থায় গাড়ি বানা আমরা যেভাবে দুনিয়াতে এসে মোহাম্মদুর রসুল্লাহকে পাইনি গাই অবস্থায় ইমান এনেছি তেমনিভাবে সমস্ত নবীগণ দুনিয়াতে এসে মোহাম্মদুর রসুল্লাহকে পাননি কিন্তু গাইবানা অবস্থায় ইমান এনেছে এভাবে আল্লাহ তকর্বুলার আহিম সমস্ত নবীগণকে মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত বানাই এনেছেন কাদেরই অন্যান্য নবীগণ শুধু যার যার উম্মতের রোহানি বাবা মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ ইসলাম নিজের উন্ম্মতেরও রোহানি বাবা সমস্ত নবীগণেরও রোহানি বাবা এবার বলুন রোহানি বাবাগণের মধ্যে সবচেয়ে বড় বাবাকে মোহাম্মদুর রসুল্লাহর দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই আল্লাহ তকরাবুল আলমিন বিশেষভাবে দাওয়াত করে নিয়ে গেলেন তাকে পরকালের জগতে কোন জগতে পরকালের জগতে সেই পরকালের জগতে জান্নাত এখনো বিদ্যমান সেই পরকারের জগতে জানান্নাম এখনো বিদ্যমান সেই পরকারের জগতে রয়েছে আল্লাহকে দেখার ব্যবস্থা পরকালের জগতে রয়েছে আল্লাহকে দেখার ব্যবস্থা দুনিয়ার জগতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না কারণ দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেওয়া হয় এজন্য দুনিয়াতে কোনো মানুষ চর্ম চোখে আল্লাহকে দেখতে পারবে না কেন পাওয়ার দেওয়া হল না পাওয়ার দিলে তো আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম এই প্রশ্ন অনেকের মনে জাগে এবং জায়গাটা স্বাভাবিক দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে তাকে দেখার মতো পাওয়ার দিলেন না বলে আমরা তাকে দেখতে পাচ্তেছি না যদি পাওয়ারটা দিতেন তাহলে তো আমরাও দেখতে পারতাম না দিলেন না দেওয়ার কারণ হইল আল্লাহ দেখার পরে যদি কেউ আল্লাহর ঘর ইমান আনে তাহলে সেই ইমান গ্রহণযোগ্য হয় না দেখা আগে ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হয় এবার বলেন আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখে দিলে আমরা কি গ্রহণযোগ্য ইমান পাইতাম গ্রহণযোগ্য ইমান থেকে আমরা বঞ্চিত হইতাম এই জন্য আল্লাহ আমরা যেন বঞ্চিত না হই ইমান থেকে সেজন্য দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন পরে হাদিস শরীফে রসুল করিম সাল্লহি ওসাল্লাম বলেন পূর্ণিমার রাত্রে আকাশের চন্দ্র দেখতে যেমন কোন রকমের অসুবিধা হয় না তে তেমনিভাবে আখেরাতের জগতে মুমিন বন্দারা আল্লাহকে তার চেয়ে বড় পরিষ্কার ভাবে দেখতে পারবে কারণ আখেরাতের জীবনে মুমিন বন্দাদের চুখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে আখেরাতের জগতে আল্লাহকে দেখার মতো পাওয়ার বেদিনের চুখে দেওয়া হবে না মুমিনের চোখে দেওয়া যেমন ভাবে দুনিয়াতে আল্লাহকে দেখে না আখেরাতেও আল্লাহকে দেখবে না শুধু আল্লাহ গর্জন শুনবে আল্লাহ ধমক শুনবে কিন্তু দেখতে পাবে মুমিনেরা আখেরাতে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার হবে দেখবে বুঝে থাকলে এবার বলুন আল্লাহকে দেখার যগত দুনিয়া না আখেরা আল্লাহ রব্বুল আলমিনকে দাওয়াত করে নিয়ে গেলেন আহেরাতের জগতে মে গঠনার বিবরণ দিয়েছেন কুরআ নাটুর আল্লাহ একটা আয়াতে সুরে বনি ইসরা এর প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবাহি আসি মসজির পবিত্র সেই আল্লাহ জিনিতার বন্দা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল্লা ইসলামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন রসুলের মেরাজের ঘটনাটাকে আল্লাহ কোরআনের বাসায় রাত্রিকালীন ভ্রমণ বলেছেন যেহেতু ঘটনাটা রাত্রে ঘটেছিল মেরাজ কখন ঘটেছিল এই জন্য মেরাজের ঘটনাকে আল্লাহ কোরআনের বাসায় রাত্রিকালীন ভ্রমণ বলেছেন পবিত্র সেই আল্লাহ যিনি তার বন্দাকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন বাইতুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই পর্যন্তের বিবরণ কোরআনের আয়াতে আছে আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ অসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পার হয়ে সিদ্রাতুল মুমতা পার হয়ে আল্লাহর আড়স হয় আল্লা সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে জান্নাত পরিদর্শন করেছেন জাহান্নাম পরিদর্শন করেছেন এবং রাত্রের কিছু সময়ের ভিতরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ আলাপ সালাপাতের পরিদর্শন জাহান্নামের পরিদর্শন সব কিছু শেষ করে আবার রাতের ভিতরেই পৃথিবীতে ফিরে এসেছে। এই ঘটনাটাকে ইসলামের পরিভাষায় রসুলের মেরাজের ঘটনা বলা হয় মেয়াজের রাত্রে আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের নবীকে দুনিয়ার জীবন ফুরাবার আগেই আখেরাতের জগতে নিয়ে গেলেন যেমন ভাবে আদমকে দুনিয়াতে পাঠাবার আগেই জাননাতে নিয়ে গেলেন তেমনি ভাবে আমাদের নবীকে দুনিয়ার জীবন ফুরাবার আগেই আখেরাতের জগতে নিয়ে গেলেন আদম হলেন সমস্ত বংশগত বাবাদের মধ্যে বড় বাবা আর মোহাম্মদুর রসুল উল্লাহুল হলেন সমস্ত রোহানি বাবাদের মধ্যে বড় বাবা ওনাকে নিয়ে আল্লাহ নিদেশ সাক্ষাৎ দিলেন আল্লাহ নিজের তাকে দেখা দিলেন জান্নাত চাক্কুর ভাবে দেখাইয়া দিলেন জাহান্নাম চাকুর দিলেন বুঝে থাকলে আবার বলুন আমরা যারা জান্নাতে বিশ্বাসী জাহান্নামে বিশ্বাসী আল্লাহতে বিশ্বাসী অন্ধবিশ্বাসী দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী দুই গরম বাবার চোখের দেখা যায় না বরং অন্ধবিশ্বাস প্রত্যেকটা একটা পুরুষকে বাবা রাখে কিনা যেই লোকটাকে বাবা রাখে ওই লোকটাকে তার জন্মদাতা হিসাবে বিশ্বাস করে না। ওই লোকটা তাদের জন্ম দিয়েছে তো তা বিশ্বাস করে কিনা এই লুপটাই যে তারে জন্ম দিয়েছিল না তার মা অন্যভাবে তাকে পেটে নিয়েছিল এটা কি সে দেখেছে তাহলে তার যে লুকটারে বাপ ডাকে এটা কি দেখে শুনে বাপ ডাকে না অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস কোন মুমিন অন্ধবিশ্বাসী হয় না সমস্ত নাস্তিকেরা অন্ধবিশ্বাস সমস্ত নাস্তিকেরা অন্ধবিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের বহু আয়া শুধু নাস্তিকদের দাঁত বাঙ্গা জবাবে শুধু নাস্তিকদের দাঁত বাঙ্গা জবাব আল্লাহ আছে কি নাই যারা প্রশ্ন করে তোমরা যে আল্লাহ থাকলে দেখি না কেন আল্লাহ বলেন তোমার প্রাণ আছে কিনা বলো তো আছে দেখো না কেন এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব কোরআনের এই কথা বলে আল্লাহ জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ দার্শনিকেন জালুদ্দিন তার অমর গ্রন্থের নাম মস্ত বিশরী আল্লাহ মারিফতের যত হাজার কথা আছে সবগুলি এই কিতাবে তিনি ডুবাই সেখানে তিনি লেখেন সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে যে জীবন্ত মানুষের দেহের মধ্যে প্রাণ আছে অথচ এই প্রাণ তো দেখে না তোমার দেহের ভিতরের প্রাণকে যদি তুমি না দেখেও বিশ্বাস করতে পারো তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে ভালো না বেরো বুঝে থাকলে বলুন তো আল্লাহ কুরাণে নাস্তিকদের দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন কিনা আল্লাহ বলেন এই ভূমণ্ডলে অবনীত অসংখ্য নিদর্শন রয়েছে আল্লাহকে চিনার জন্য এমন এমনকি তোমাদের নিজেদের মধ্যেও তোমাদের নিজেদের মধ্যেও অসংখ্য প্রমাণ রয়েছে আল্লাহর অস্তিত্ব জানার জন্য বুঝার हरे प्राण आना विश्वास करी प्रमाण पाइवर शरे प्राण आ मुख कथा शरे प्राण आई हमार चुखे देखते बारे हमार शर प्राण आर कान शनते शरे प्राण आसे हाथ झलते আমার শরীরে প্রাণ আছে বলেই আমার পা চলতে পারে যখন প্রাণ থাকবে না মুখ কথা বলতে পারবে না চক্ষু দেখতে পারবে না কান শুনতে পারবে না হাত ধরতে পারবে না পা চলতে পারবে না না শ্বাস প্রশ্বাস ফেলতে পারবে না নাকের শ্বাস প্রশ্বাস কি প্রমাণ করে প্রাণ আছে সুখের দৃষ্টি শক্তি কি প্রমাণ করে প্রাণ আছে কানের শ্রবণ শক্তি কি প্রমাণ করে প্রাণ আছে পায়ের চলন শক্তি কি প্রমাণ করে প্রাণ আছে আল্লাহ পকরাবুল আলমিন বলেন চাক আকাশের দিকে দেখাও প্রতিদিন সূর্য উদয় হয়ে অস্ত যায় নিয়মিতভাবে চন্দ্রও উদয় হয়ে অস্ত যায় একই মহাশূন্য যেই মহাশূন্যের চন্দ্র উদয়স্ত যায় সেই মহাশূন্যের সূর্যও উদয়স্ত যায় কোনদিন একটার সাথে আরেকটার টক লাগে না সূর্য একদিন পূর্ব দিকে উদয় হইয়া আর একদিন পশ্চিম দিকে উদয় হয় না একদিন পশ্চিম দিকে অস্ত আর একদিন দক্ষিণ দিকে অস্ত যায় না উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে আর সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে এই সূর্য উদয়স্ত যায় কোন কন্ট্রোলার না থাকার কারণে না কোনো কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার কি কোনো নাস্তিকের বাবা সেই কন্ট্রোলারকে আল্লাহন বলেন যেমন ভাবে তোমার দেহে প্রাণ আসা বলে তুমি দেখতে পারো ঠিক তেমনি ভাবে জগৎজুড়ে আল্লাহ আছে বলে সূর্য সুশৃঙ্খল ভাবে চলতে পারে যেমন ভাবে তোমার দেহে প্রাণ আছে বলে তুমি মুখে কথা বলতে পারো ঠিক তেমনি ভাবে জগৎজুড়ে আল্লাহ আছেন বলে চন্দ্র সুশৃঙ্খল ভাবে চলতে পারে হজরত আলি রবি আল্লাহকে একজন মূর্খ মুমিনকে রসুলের যুগের একজন মূর্খ মুমিনকে এক নাস্তিক প্রশ্ন করেছিল যে আল্লাহ দেখা যায় না সে আল্লাহ তুমি বিশ্বাস করলে কিভাবে আল্লাহ যে আছেন সেটা তুমি মানলে কিভাবে বুঝলে কিভাবে মূর্খ লোকটা জবাব দেয় রাস্তার মধ্যে যদি পায়ের দাগ পাওয়া যায় কোন রাস্তার বালুর মধ্যে যদি পায়ের সাপ পরে পড়ে না বালু দিয়ে মানুষ খালি পায়ে হেঁচে গেলে পায়ের দাগ পরে না ও মূর্খ লোকটা ওই নাস্তিক পন্ডিত্রে বলে যে রাস্তার বালুর মধ্যে যদি পায়ের দাগ পাওয়া যায় তাহলে কি প্রমাণ হয় না এদিক দিয়ে মানুষ গেছিল কোথাও যদি কোনো দোঁয়া দেখতে পাওয়া যায় তাহলে কি প্রমাণ হয় না সেখানে আগুন আছে। ছাগলের লড়া দেখলে বুঝতে পারা যায় এখানে হাতি এসেছিল হাতে ল্যা দেখলে বোঝা যায় এখানে ছাগল এসেছিল তুমি যদি ল্যাড়া দেখে হাতি না জানতে পারো তুমি যদি ধোয়া দেখে আগুন জানতে পারো তুমি যদি পায়ের দাগ দেখে মানুষ জানতে পারো এই আসমান চন্দ্র সূর্য গ্রহ দেখে তুমি আল্লাহকে জানতে পারো না কেন সামান্য একটু আলোকপাত করলাম যে আল্লাহ রব্বুল আলমিন কোরানে শুধু নাস্তিকদের বেইমানি কথার দাগ বাংলা জবাব কিভাবে দিয়েছে কারণ আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে চোদ্দ বছর পূর্বে যখন কোরআন নাজিল করতেছিলেন তখন কি আল্লাহ জানতেন চোদ্দশ বছর পরে দুনিয়াটা নাস্তিকরা নাস্তিকে বরে যাবে তখন মুমিনদের কি ভয় হবে দলিল আগের থেকে শিক্ষা না দিলেন এজন্য আল্লাহর্বুল আলমিন আপনারা দুনিয়াতে আসার দেড় হাজার বছর আগে আল্লাহ কোরানে নাস্তিকদের জবাব কোরানেছেন আমাদের দরকার শুধু বুঝে রাখার আমাদের সরকার দরকার শুধু আমাদের কথাগুলি সমঝে রাখার যেন যে কোনো সময় যে কোনো নাস্তিক আমাদের সামনে এই ধরনের আবুল তাবুল কথা বলবে আমরা যেন মুখ বরাবর জবাব দিয়ে দিতে পারি বাকি আপনারা যদি ইমান নিয়ে যেতে পারেন দুনিয়ার থেকে আপনাদের নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করা আছে সেটার খরিদ্দার হয়ে যাবেন নাস্তিকরা বেইমান হয়ে গেলে দুনিয়াতে যতই তারা ধাপট দেখাক না কেন তাদের জান্নাতের বরাদ্দ করা বাড়িগুলি আপনারা পেয়ে যাবেন এই জন্য কি আমাদের দিনকে আল্লাহ একটা নাম দিয়েছেন অর্থ হল ঠগা টবির দিন কিসের দিন ঠগা মানে তোমাদের নামের যেই তোমাদের নামের যে জান্নাত বরাদ্দ ছিল সেটা তো তোমরা পাইলা যেটা তোমাদের নামে ছিল না সেটাও তোমরা পাই না যাদের নামে বরাদ্দ ছিল এরা নিজেরটাই পাইল না তদা খাইল নি তারা নাস্তিকেরা যখন ছগা খাইবে তখন বুঝবে যে মুমিনরা বিশ্বাসী ছিল না তারা অন্ধবিশ্বাসী ছিল बहु आया रसुलर बहु हदीस उल्लेख जहां आगुन जो नासिकारित प्रवेश जहाान नाम आगुन आप बुझा मत भाषा नाई हदीस तस्वीर देखे जतटुकु आइडिया कराए जहान नाम आगुने दुर्गंध हिट नय জাহান্নামের আগুনের দুর্গন্ধ এক সেকেন্ডের জন্য যার নাকে লাগবে পরকালে এই আগুনের দুর্গন্ধটা মুহূর্তের জন্য নাকে লাগার কারণে দুনিয়ার জীবনের সমস্ত সুখ শান্তির কথা বলে যাবে জাহান্নানের আগুনের আগুন নয় হিট যখন লাগবে গায়ে আল্লাহ রসুল বলেন উপরের ঠুট সিদ্ধ হয়ে মাতার উপরে চলে যাবে নিচের ঠুক সিদ্ধ হয়ে পায়ের নিচে চলে যাবে জাহান নামের আগুন যখন শরীরে স্পর্শ করবে আল্লাহ বলেন কুল্লামা মুহূর্তের মধ্যে শরীরের চামড়া জ্বালাইয়া সাই করে নেবে আল্লাহ আবার নূতন চামড়া গদয়ে দিবেন আবার জ্বালাইয়া সাই করবে আবার নূতন চামড়া গদয়ে দিবেন আবার জ্বালিয়া সাই করব যে জাহান নামের আগুন শরীরে স্পর্শ করা মাত্র চামড়া জ্বালাইয়া স্থাই করে দেবে সেই জাহান নামের আগুন চামড়া জ্বালাইয়া গুস্ত জ্বালাইয়া হাড্ডি জ্বালাইয়া যখন কলিজার ভিতরে প্রবেশ করবে তখন আল্লাহ নাস্তিকদেরকে জিজ্ঞেস করবেন দেখ তো সত্যই জাহান নাম আছে কি নাই দেখ জাহান নাম সত্যই আছে কি নাই কাজেই তাদের শাস্তির যথাযথ ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন আমাদের দরকার শুধু এদের খপ্পর থেকে ইমানটা রক্ষা করা আমাদের আমাদেরকে অন্ধবিশ্বাস বলে আমরা জান্ন জাহান্নামে যারা বিশ্বাসী আমাদেরকে অন্ধবিশ্বাসী বলে এইরকম অন্ধবিশ্বাসী যেন কোন মুমিনকে কোন নাস্তিককে আমা পর্যন্ত বলতে না পারে তার ব্যবস্থা করেছেন আল্লাহ দুই বড় বাবাকে জান্নার দেখাইয়া জাহান্নাম দেখা যায় এক বড় বাবা হলেন বংশা আদম দুনিয়াতে পাঠান আগেই তাকে জান্নাতে পাঠালেন আর এক বড় বাবা হলেন সমস্ত রোহানি বাবাদের মধ্যে বড় বাবা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্ল ইসলাম তাকে দুনিয়ার জীবন ফোরাবার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার আগেই মেয়রাজের রাত্রে তাকে পরখারের জগতে নিয়ে তাকে জান্নাত জান দেখা যায় অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মুফসির কোরআন আবদুল্লাহ ইতি আব্বাসের চেয়ে বড় মুফাসির কোরআন এই উম্মতের মধ্যে এক ভাই তিনি বলেন রসুল মেয়াজের রাতে আল্লাহকে দেখতে পেরেছেন আল্লাহকে দেখতে পেরেছেন আপনারাও যদি জান্নাতের খরিদ্দার হইয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারেন আপনারাও পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো পরিষ্কারভাবে ভাবে আল্লাহকে দেখতে পারেন আল্লাহকে দেখলে কি উপকার আল্লাহকে দেখলে উল্লেখযোগ্য দুইটা উপকার একটা উপকার হল যে আল্লাহ গুলামি করলাম সারা জীবন দেখলাম না যে আল্লাহ এবাদত বন্দে সারা জীবন করলাম কিন্তু দেখলাম না এই হায়ারে দেখলাম না আফসুসটা পূর্ণ হবে আল্লাহকে দেখলাম এক উপকার এটা একেবারে সবচেয়ে ছোট উপকার বড় উপকারগুলির মধ্যে একটা উপকার হল জান্নাতের ভিতরে যত রকমের সুখ শান্তি আর ভোগবিলাস আছে সবগুলির মধ্যে যে পরিমাণ মজা আল্লাহকে দেখার মধ্যে তার ও বেশি মজা আল্লাহকে দেখার মধ্যে তার চেয়েও বেশি মজা এমন মজার জিনিস দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিলেন না কেন দেখি তো একটু আগের কথা মনে আছে কিনা দেখে ইমান আনলে কবুল হবে না দেখার আগে ইমান আনলে কবুল হবে এই জন্য এই রহস্যটা মাস্তিকের দলে বুঝে না কেনা দিকে ইমান আনছো অন্ধবিশ্বাস বলেন তো দেখে ইমান আনলে কবুল হবে না দেখে আনলে কবল হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার সুযোগ দিতে মেয়ারাজের রাত্রে মোহাম্মদুর ভাবে দেখেছেন এই ব্যাগটা হল রইসুল মুফাসীন আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাব্দুল আলমিন সেই মেরাজের ঘটনার বিবরণ দিয়া বলেন পবিত্র সেই আল্লাহ এই আল্লাহার থেকে মেরাজের বিবরণ শুরু করছে পবিত্র সেই আল্লাহ মেয়েরাজের ঘটনাটা কারের আল্লাহ পবিত্র কথার মাধ্যমে রসুলের মেয়াজের বিবরণ শুরু করলেন যেন আল্লাহ পবিত্র এটা যথাস্থানে আল্লাহ পবিত্র আছে কিন্তু এখানে তো ম্যারাজের ঘটনা রচলে এখানে আল্লাহ পবিত্র মেরাজের ঘটনা শুরু হইল কেন এই প্রশ্নের লেখেন মেরাজের ঘটনার শুরুর থেকে শেষ পর্যন্ত সবগুলি অংশ এমন আশ্চর্য যে শোনা মাত্রই মানুষের বিবে বলবে যে এটা কেমন ভাবে সম্ভব সম্ভব আল্লাহ তাকবুল আলম বলেন তুমি অক্ষম তোমার পক্ষে অসম্ভব আমি আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র আমার পক্ষে সম্ভব সুবহান শব্দের অর্থই পবিত্র সুবাহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র কিসের থেকে পবিত্র অক্ষমতার থেকে পবিত্র আল্লাহ কিসের থেকে পবিত্র অক্ষমতার থেকে পবিত্র মেঘাদের যে কোনো অংশ শুনলেই মনে প্রশ্ন জাগে এটা কেমন করে সম্ভব আল্লাহ বলেন তুমি অক্ষম তোমার পক্ষে সম্ভব নয় আমি সুবহান আমার পক্ষে সম্ভব সুতরাং এই সুবহান শব্দের সম্পর্ক মেয়াজের ঘটনার আগাগুড়া চাপটার সাথে জড়িত এই জন্য আল্লাহ সুভহান শব্দের দ্বারা রসুলের মেয়াজের ঘটনার বিবরণ শুরু করেছেন যেমন ধরুন উদাহরণ স্বরূপ রসুল করিম সল্লু আলহি ওসাল্লাম এশার নামাজের পর উমেহানি বিনতে আমি তালিবাবু তালিবু রসুলের আগে চাচা আবুতালিবের তালিবের মেয়ের নাম উম্মেহানি রসুলের কি হইল যা তো তবু এসার নামদের পর রসুল আবু তালিবের মেয়ে উম্মেহানির গড়ে বিশ্রাম করতেছিল পুরাপুরি গুমে ধরে নাই এবং পূর্ণ জাগ্রত নয় এটা একটা অবস্থা আছে না গুমে ধরে ধরে বাপ গুমে ধরে ধরে বাপ এমতাবস্থায় হজরত জিব্রিল আল ইসলাম আসলে গড়ের দরজা যেইভাবে বন্ধ ছিল সেইভাবে বন্ধ রইল সাদের মধ্যে ফাটল সৃষ্টি করিয়া রসুলকে সাদের ফাটল দিয়ে ভাই ফিরে নিয়ে গেলেন সাদের ফাটল আবার দূরা লেগে গেল এখান থেকে মাত্র আরম্ভ হইল মেয়ার গঠন শোনা মাত্রই মনে প্রশ্ন জাগে এটা কেমন করে সম্ভব আল্লাহ আগেই সুভান শব্দের দ্বারা জবাব দিয়া দিছেন তুমি অক্ষম তোমার পক্ষে অসম্ভব এই জন্য তোমার মনে প্রশ্ন জাগবে আমি আল্লাহ অক্ষণ নই আমার পক্ষে সম্ভব সুতরাং আমি আল্লাহ সুবহান এই শব্দের দ্বারা আমার নবীর মেরাদের গঠনার বিবরণ শুরু করলাম রসুল করিম সল্লি সাল্লামকে উম মেহানির ঘর থেকে বের করে জিবরিল ফিরিস্তান জমজম কুয়ার পাশে নিয়ে সেখানে নিয়ে রসুলের সিনালু বালকের কুদরতি অপারেশন করে এদের আমার বাসায় কুদরতি অপারেশন বলি আরবি ভাষায় বলে সাক্ষ সদর ফার্সি ভাষায় বলে সীনা চাপ বাংলায় বলে বক্ক বিদারন আপনারা যারা কোরআন হাদিসের লেখাপড়া করেননি আপনাদের পক্ষে সাক্ষস সদর বুধা যেই রকম কঠিন চীনা চাপ বুধার বুধা যে রকম কঠিন বক্ক বিদারণ বুধাঙ্গনে করিয়া চেরো বেজি কঠিন এই কারণে আপনাদের বুঝার সুবিধার জন্য আমি এটা তরজমা করছি কুদরতি অপারেশন জিবরিল রসুলকে শোয়াইলেন সিনা কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া জমজম কুয়ার পানিটা দুইলেন দুই আবার ভিতরে ঢুকাইয়া জুড়া লাগাই দিলেন কাটতেও নবীর কষ্ট হইল না জুড়া লাগাইতে দেরিও হইল না শিলাইও লাগলো না মেডিসিনও লাগল না এটা দেখি মেডিকেটেড অপারেশন করবেন না কুদরতী অপারেশন এইরকম কুদরতী অপারেশন আমাদের নবীর জিন্দেগিতে চারবার হয়েছে চার বছর বয়সে একবার দশ বছর বয়সে একবার চল্লিশ বছর বয়সে একবার শেষবারের মতো আমাদের নবীর সিনামুবারকের কুদরতী অপারেশন হয়েছে মেয়ারাজের রাত্রে এখানে এই কুদরতী অপারেশনের দরকারটা কি ছিল চার বছর বয়সের সময়ের অপারেশনের একটা দরকার ছিল চল্লিশ দশ বছর সময়ের অপারেশনের একটা দরকার ছিল চল্লিশ বছর বয়সের সময়ের অপারেশনের পিছনে একটা দরকার ছিল মেঘাদের রাত্রে এই অপারেশনের পিছনে একটা দরকার ছিল তিনি কেন লেগেছেন সেই দরকারটা কি ছিল দরকারটা ছিল দুনিয়ার জগৎ পরকালের জবত থেকে সম্পূর্ণ ভিন্ন আপনারা কি মনে করেন দুনিয়ার জগৎ পরকালের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন দুনিয়ার শাস্তি জাহান নামের শাস্তির সাথে কোনো তুলনাই চলে না দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হইল প্রাণদণ্ড হাসিদিয়া দিল মরে গেল শেষি দিলো মরে গেল শেষ আল্লাহ বলেন যারা রসুরের নসিহত গ্রহণ করে না এরা হতবাগা এদেরকে জাহান নামের সেই আগুন দিয়ে জ্বালাইয়া শাস্তি দেওয়া হবে যে আগুনে শুধু জ্বলতে থাকবে কিন্তু বাঁচার মতো বাঁচতেও পারবে না মরার মতো মরতেও পারবে না বাঁচার মতো বাঁচতে পারবে না মানে সে এই আগুন থেকে আত্মরক্ষা করতে পারবে না মরার মতো মরতে পারবে না মানে শরীর থেকে প্রাণ বের হবে না বলুন একটা মানুষ যে তো একটা মানুষকে যদি আগুন দিয়ে পুরাণ হইতে থাকে আর প্রাণ যদি ব্যয় হওয়ার ব্যবস্থা না থাকলে তাহলে দেখলে কি আপনারা হাত ফিল করবেন না এই জাহান নামের ভয়ঙ্কর শাস্তি চাকুর ভাবে দেখলে হাত যেন বরদাস্ত করতে পারে এই বরদাস্ত শক্তি নবীর অন্তর আত্মায় দেওয়ার জন্য রানা দেওয়ার প্রেক্ষালে কুদরতি অপারেশনের মাধ্যমে নবীর আত্মার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি ভরপুর করে দেওয়া হয়েছে যে পরকালের জগতে সেই দৃশ্যগুলি দেখে যেন তিনি হাত হাটফেল না করে অপারেশন শেষ করার পর অপারেশনের কাজ সমাপ্ত করার পর জিব্রিল ফিরিস্তা একটা জান্নাতি জন্তু নিয়ে আসছিলেন দুনিয়ার কোনো জন্তু নয় এটা জান্নাতি এটার নাম হল বুরাক এই বুড়াকে কলফিত ছবি মানুষের আঁকে এবং ঘরে লক্ষ্যে রাখে এটা ঠিক নয় এই ছবি বুড়াক তুমি দেখছ না তুমি এই যারা আকৃতি ভাইলা কোথায় কলফিত মন গড়া বুড়াকের এই মন গড়া ছবি মানুষ গড়ে লক্ষ্যে রাখে প্রথম কথা হলো এটা বুরুল মন গড়া ছবি অস্তব ছবি নয় দ্বিতীয় কথা হলো হাদিস শরীফে রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন দুই প্রকারের ঘরের ভিতরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না একটা গড় হইল যেই ঘরে নিষ্কর্মা কুত্তা রাখা হয় যেই কুত্তা কোনো কাজে লাগে না এই শুধু আল্লাদের কারণে ভালে আর এই গড়ের মধ্যে রাখে এই এইরকম কুকুর যেই গড়ে রাখা হয় আল্লাহ রসুল বলেন সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না আরেক প্রকার গড় হইল যেই গড়ে নিষ্প্রয়োজনীয় ছবি মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি যেটা এই ছবি সংরক্ষণ করা তার জন্য কোনো ঠেকা নাই এই ছবি না রাখলেও তার কোন অসুবিধা হয় না শুধু মনের চাহিদা পূরণ করার জন্য ছবি লটকায় এই রকম গড়ে আল্লাহর রহমতের ফিরিস্তা প্রবেশ করেন বুরাকের কল্পিত ছবি লটকায় রাখাটা রহমতের ফিরিস্তা গড়ে প্রবেশ না করার একটা ব্যবস্থা কথা বুঝলেন কিনা শুধু বুরাকের ছবি না যে কোনো প্রাণীর ছবি হ্যাঁ যে কোনো প্রাণীর ছবি এই ব্যাপারে আমাদের সমাজে যথেষ্ট বুল বুঝাবুজি আছে অসংখ্য অগণিত হাদিস আছে যে হাদিসগুলিতে আল্লাহ রসুল বলেছেন যে বেদরকারী মানুষ পশুর ছবি মানুষ পশুর বেদরকারি ছবি যারা সযত্নে রাখবে ঘরে লটকাইয়া অথবা আলমারিতে রুখাইয়া এদের এই ছবির কারণে আমাদের দিন সবচেয়ে বেশি কঠিন আজাদ হবে কারণ আকৃতি বানানি জায়গা একমাত্র আল্লাহর কাজ প্রাণীর আকৃতি দান করা আল্লাহর কাজ আল্লাহ বলেন হুয়াল্লা দি ইউসফ বিরুকুমফিল আর হামি কাই আসা তোমাদের মায়ের গর্বে যখন বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মিট হয় যখন তোমাদের মায়ের গর্বতলিতে যায় তখন আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দেন দুই বিন্দু পানি দিয়া এর সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া তোমাদের দেহা গঠন করার জন্য দেহটা কোন আকৃতি ফিরিস্তা গঠন করবে আল্লাহ তাকে একটা ফটো দিয়া দেন আল্লাহর দেওয়া ফটো দেখে দেখে ফিরিস্তা মায়ের গর্ভে মেধে তোমার আকৃতি বানায় বলুন প্রাণীর আকৃতি বানানি আকৃতি দান করা কার কাজ এই জন্য যারা নিতান্ত ঠেকা বসত সারা এই কাজ করে এরা আল্লাহর কাজে হস্তক্ষেপ করে এই জন্য হাজি শরীফ আল্লাহ রসুল বলেন আসাদাম যারা মানুষের ছবি আঁকে অথবা জীবজন্তুর ছবি যে ছবি কোনো দরকারি ছবি নয় এদেরকে দিন সবচেয়ে বেশি আজাদ হবে একজন হাজি সাহেব হজে যাবে পাসপোর্টে যদি ছবি না লাগায় সরকার যাইতে দেবে তাহলে পাসপোর্টে যে ছবিটা লাগাইল এটা কি মনের খালিশা লাগাইল না ঠেকা বসত লাগায় এইরকম ঠেকা বসত ছাড়া মানুষ পশুর ছবি ছাপা মানুষ পশুর ছবি লটকানি মানুষ পশুর ছবি সযত্নে রাখা সাবার এরা বলুন তো বুরাকের ছবিটা কোন কাজে লাগলো বুরাকের ছবিটা গরে না রটকেলে আমার মতকা দেওয়া হয় না শখে শখের ছবি সব হার শখে সম্মানের শখে যেত ছবি তুলে সব হার যাই হোক আল্লাহ রসুল জিবরিল আলহিসাম রসুল করিম সাল্লা বুরাকের বিজে আরোহণ করাইলে বুরাক আকাশে উড়ে চলল আকাশে উড়া মাত্রই পিছন দিক থেকে একটা বুড়ি ডাক দিয়া বলল হে মোহাম্মদ কোথায় যাও আমার একটা কথা শুনে যাও জিবরিল বললেন রসুল এই বুড়ির দাকে ফিরে তাকাবেন না বুড়ির দাকে আপনি পিছন দিকে চাইবেন না জোয়া করবেন রসুল জিজ্ঞেস করলেন এই বুড়িকে জিবরিল বললেন এই বুড়িটা হলো দুনিয়া আপনারাই বলেন আপনাদের বয়স বেশি না দুনিয়ার বয়স বেশি এই বুড়ি হইল দুনিয়া দুনিয়া এমন একটা বুড়ি এক আল্লাহ একজন বলি এই দুনিয়ার দুনিয়া বুড়ির স্বভাবের বিবরণ দিয়া বলেন এই বুড়ি এমন বুড়ি যে প্রতিদিন নূতন নূতন সামি গ্রহণ করে তার রঙ্গিন সারি আর তার নবীন রূপ দেখা প্রতিদিন নূতন নূতন স্বামী গ্রহণ করে কিছুদিন আগে যেই লোকটারে স্বামী রূপে গ্রহণ করে কিছুদিন পরে ওই লোকটারে গুরুস্থানে বাটাইয়া দেয় এই দুনিয়াটা এমন একটা বুড়ি যে আপনাদেরকে স্বামী রূপে গ্রহণ করে তার রূপ দেখা যাক রূপে গ্রহণ করলে যে রূপ দেখা এই বুড়ি আপনাকে এই বুড়ি আপনাকে গুরুস্থানে বাটাবে রাস্তাস প্রতিদিন নতুন নতুন স্বামী চায় এই বুড়ি প্রতিদিন কেমন কেমন স্বামী চায় এরপরে এদেরকে কোথায় পাঠাইলে এই বুড়ির দুখায় করবে আপনার উন্মত যদি আপনি এই বুড়ির ডাকে যদি পিছন পিড়ে দেখান এখান থেকে মুহাসির এখান লেখেছেন দুনিয়ার সমস্ত মানুষ দুই দল একদল বুড়ির ভাগল আর দল পরকালের পাগল বুড়ির ভাগল কারা যারা দুনিয়ার সুখ শান্তি আর বুকবিলাসের জন্য পরখাল ভুলে যায় এরা হইল এই দুনিয়া নামক বুড়ির ভাগল পাগল পাগলকারা যারা দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করে যে এই তাকে কোনো হারাম কাজে লিপ্ত করাইতে পারে না মদরী সাহেব বলে গেছেন ইচ্ছা মতো রুজি করুন লক্ষ কোটি টাকা রুজি করুন শুধু হারাম করবেন না এই রুজি কথাটাও আপনার এবাদত বন্দে দিতে হবে বুঝা থাকলে বলুন রুজি করতে নিষেধ না হারাম করতে নিষেধ হারাম রুজি করলে বুঝা গেল তুমিও বুড়ির স্বামী হারাম রুজি করতে গেলে তুমিও এই তোমার এই বুড়ির স্ত্রী তোমাকে গুরুস্থানে না পাঠায় ছাড়বে না তবে তোমার গুরুস্থানটা তোমার তখন এই বাসারগড় হবে না তোমার গুরুস্থানটা হবে একটা অগণিকূর্ণ পিছুন কোন পড়েন আমি দেখলেন বুড়াকে আরোহিত অবস্থায় বুরায় ডাকে এখন কে দেখে বুড়া অমোহাম্মদ কোথায় যাও আমার একটা কথা শুনে যাও জীবিত বললেন সাব্দাল আল্লাহর আসলে এই বুড়ার আপনি ফিরে থাকাবেন না রসুল করে করেন এই গুড়াকে বলে এই গুড়া হইল শয়তান বলেন আপনাদের বয়স বেশি না শয়তানের বয়স বেশি শয়তানের বয়স এই গুড়ির জন্য পাগল হওয়া এই গুড়ার পক্ষেই সাজে কোন মানুষের পক্ষে এই গুড়ির জন্য পাগল হওয়া সাজে না বুঝে থাকলে বলুন মেরাজের ঘটনার ভিতরে আমাদের অনেক কিছুই শিখার মতো আছে কিনা জীবন গড়ার অনেক কিছুই আছে কি না জিবরিল বলেন রসুল এই বুড়া এক ডাকে আপনি ফিরে তাকাবেন না এটা শয়তান আপনি যদি এক ডাকে ফিরে তাকান আপনার মুখী হয়ে যাবে আপনার উম্মত আল্লাহ থাকতে পারবে করিম একটা খেজুরের বাগানে নামাইলেন দুই নামাজ পড়াইলেন জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা জিবলিল বললেন এটা ওই জায়গায় যেই জায়গাটা আপনি হিজরত করিয়া আসবেন তখন এই জায়গাটার নাম ছিল ইয়াসরিফ একটা গ্রাম ছিল রসুল হিজরত করিয়া যাওয়ার পরে সেখানকার মুসলমানেরা এটাকে শহর বানাইলো এবং নাম দিল মদিনাতুর রসুল সংক্ষেপে আমরা মদিনা শরীফ বলি আর নিবাসায় মদিনা শব্দের অর্থ হইল শহর মদিনাতুর রসুল অর্থ রসুলের শহর এইটাই মোদিনাতুর রসুল হবে ভবিষ্যতে আপনার হিজুর কেন্দ্র পড়ার পর আবার একটা পাহাড়ের নামে আর সেখানে দুই ডাকাতনামাজ পড়াই রসুল জিজ্ঞাসা করলেন এটা কোন পাহাড় জিবরিল ইসলাম বললেন এটা হইল তুর পাহাড় যেখানে হজরত মুসার ইসালাম আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন কিছুক্ষণ পরে হজরত জিবরিল আল ইসলাম রসুলকে আরেকটা পাহাড়ে নামাই আরো দুই ব্যাগাত রসুল জিজ্ঞাসা করলেন এটা কোন পাহাড় জিবরিল বললেন এই পাহাড়টা হইল বাইতুল্লাহ এখানেই হজরত ইসা আলহিসাম তার মা মরিয়মের গর্ব থেকে বূমিষ্ট হয়েছিল তারপরে আবার তাকে বুড়াকের পিঠে আরোহণ করে নিয়া গেলেন হজরত জিব্রিল আলহিস রসুল করিমি ওসালামকে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস সেখানে আমাদের তো সময় দেওয়া হয়েছিল এগারোটা পর্যন্ত বাস শেষ করে দিব কথা বাংলাদেশের শোনা অনেক ভাগ্যের ব্যাপার আমরা সহজে পাইছি এই সময়টাকে নিয়ামত হিসাবে ধরে না ঠিক কিনা গলা টোলা ডাকানা যেন একটা ঘুম থেকে শহরে উঠেন এভাবে যদি গলা টোলা ডাকে মাঝে মধ্যে চলে যাবে রাজধুনিয়া থাকতে হবে আমি গরিব দিকে দেখাই বাইতুল মোকাদ্দাস আল্লাহল্বুল আলমিন ইদিকে জিবরিল ফিরিস্তাকে পাঠাই আমাদের নবীকে নিলেন ওইদিকে সমস্ত নবী যে যেখানে ছিলেন সবাইকে আল্লাহ এখানে উপস্থিত রাত্রিবেলা ছিল আল্লাহ সমস্ত নবীকে একত্র করে হুকুম দিলেন সমস্ত নবীগণ সম্মিলিতভাবে দুই নামাজ পড়ুন জমাতের সাথে সমস্ত নবীগণ কাতার বন্দী হয়ে দাঁড়াইলেন আল্লাহর হুকুমে দুই ডাকাতনামাজ জমাতের সাথে পড়বে ইমামকে হবে একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছিলেন ইমামকে হবে জিব্রিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবার দরে সামনে আগাইয়া দিয়ে বললেন আজকের এই পয়ম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহ এই জন্যই করেছেন যেন সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাইয়া দেওয়া যায় আর আপনাকে যেন ইমামুল মুরসালিন বানাইয়া দেওয়া যায় আল্লাহরুল আহমিন এখানে সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া আমাদের নবীগণকে সমস্ত নবীর ইমাম বানাইয়া দুই রাখা নামাজ আদায় করাই তারপর বিশেষ বিশেষ নবী রসুলগণ এক একজনে এক একটা লেকচার দিলেন এক একজন এক একটা বক্তৃতা দিলেন সর্বশেষে বক্তৃতা দিলেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম ইব্রাহিম আলেহ ইসালাম তার বক্তিতায় বললেন আপনারা যে যত বক্তিতা দিয়েছেন সকলের বক্তৃতার সারমর্ম হল ইনি আমাদের সকলের সকলের বক্তৃতার সারমর্ম ইনি সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ এটা আহলে সুন্নতল জমাতের আকিদা যে মোহাম্মদুর রসুল উল্লাসী আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদান করেছেন সমস্ত নবীর রসুলগনের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ সমস্ত ফিরিস্তাদের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ সমস্ত জগতের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ কি আল্লাহর আরস খুশি লৌহ কলমের চেয়েও আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ তাদের এই বক্তব্য শেষ হওয়ার পর রসুল করিম সাল্লাহ ইসলামকে নিয়ে জিব্রিল ফিরিস্তা এবার আসমানের দিকে রানা হইয়া আসমান সম্পর্কেও আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানের পরিষ্কার ধারণা নেই বিশেষ করে বিজ্ঞানীরা একটা মূল ধারণা সৃষ্টি বিজ্ঞানীরা বলে আকাশ বলতে শূন্য স্থান বোঝায় আর কিছু না বিজ্ঞানীদের একেবারে গ্যারান্তিযুক্ত কথা আকাশ বলতে শূন্য স্থান বোঝায় আর কিছু নয় কিন্তু আল্লাহ পাকব্বুল আহমিন পবিত্র কুরাণের বহু আয়াতে এই সমান শব্দটা ব্যবহার করেছেন যেটাকে আমাদের বসায় আসমান বলে থাকি শূন্য স্থান বুঝাবার জন্য নয় একটা জগৎ বুঝাবার জন্য বিষয়টা সহজে আপনাদের বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি পৃথিবীটা ধরম এই মহৎকৃষ্টটা যদি পৃথিবীর উদাহরণ হয় এটার চতুর্দিক থেকে একটা শূন্যস্থান ঘেরাও করে আছে পৃথিবীর চতুর্দিক ফাঁকা জায়গা আছে কিনা চতুর্দিকে এই ফাঁকা জায়গা এর শেষ কোথা না কোনটা কোথায় একমাত্র হাবিসে তফসিরে উল্লেখ আছে আল্লাহ পাকবুল আলমিন কোরানে বলেছেন রসুল করিম হাবিস শরীফে বলেছেন এই ফাঁকা জায়গাটা যেখানে শেষ হইল ওইখান থেকে একটা আসমানের জগৎ শুরু হইল ফাঁকা জায়গাটা যেখানে গিয়ে শেষ হইল সেখান থেকে আসমানের জগৎ শুরু হইল ওইটা পৃথিবীর থেকে কত দূরে আছে এর জবাব সুস্পষ্ট নয় অস্পষ্ট কোন কোন তস্সিরের কিতাবে উল্লেখ আছে যে পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত ফাঁকা জায়গার দূরত্বটা হইল পাঁচশত বৎসরের রাস্তা কেমন গতিতে গেলে তার উল্লেখ নাই কেমন গতিতে গেলে তার উল্লেখ নাই পুরা ভাগিসে আমরা যতটুকু পাই ততটুকু বিশ্বাস করব যতটুকু উল্লেখ নাই সেই ব্যাপারে আমরা নীরব থাকবো এটাই আমাদের দায়িত্ব যে ব্যাপারে কোন উল্লেখ নাই সেই ব্যাপারে আমরা নীরব থাকবো এইটাই এটাই শরীয়তের নির্দেশ এই যে পাঁচশত বৎসরের রাস্তা শূন্যস্থান পার হওয়ার পরে প্রথম আসমানের গেইটে যখন জিব্রিল ফির্তা গেলেন বুরাত রসুন কে নিয়া গেইটে করাঘাত করলেন এরকম করে আওয়াজ দিলেন উপর থেকে দারওয়ান ফিরিস্তা জিজ্ঞেস করলেন কে আপনি জিবরিল বলেন আমি জিবরিল দারওয়ান ফিরিস্তা জিজ্ঞেস করলেন আপনার সাথেকে জিব্রিল বলেন আমার সাথে মুহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ দার ফির্তা বলেন জিব্রিল আল্লাহ আপনাকে আসমানের উপরেও ডিউটি দিয়েছেন নিচেও ডিউটি দিয়েছেন আসা যাওয়ার সময় গেট খোলা এবং বন্ধ করার ডিউটি আমাদের দিয়েছে। মোহাম্মদুর রসুল্লাহকে তো দুনিয়াতে ডিউটি দিয়ে পাঠিয়েছেন আসমানের উপরে নিয়ে আসতেন কেন আল্লাহর পক্ষ থেকে কোন পারমিশন আছে জিবরিল ফিরিস্তা বলেন শুধু পারমিশন নয় আল্লাহর পক্ষ থেকে স্পেশিয়াল ভাবে ইনভাইট করা হয়েছে এই জন্য আমি তাকে সাথে নিয়ে এসেছি এই কথা বলার পরে দারিস তার গেট খুলে দিলেন আসমান বলতে কোনো জিনিস নাই এই জন্য গেট বন্ধ থাকে বলেন আপনারা আসমান বলতে কোন জিনিস নেই এই গেট দ্বারা বন্ধ করা থাকে মুহসিরিন একরাম তফির দেবে লেখেছেন পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্ব যেমন ভাবে পাঁচশত বছরের রাস্তা তেমনি ভাবে আসমানের গভীরতাটাও আরো পাঁচশত বছরের এই গেট খুলে দেওয়ার পরে জিবরিল ফিরিস্তা মোহাম্মদুর রসুল ইসলামকে নিয়ে ওই প্রথম আসমানের উপরে উঠলেন সেখানে হজরত আদম আলহী ইসলামের সাথে সাক্ষাৎ হলেন সালাম কালাম হইল কথাবার্তা হল একই অবস্থায় দ্বিতীয় আসমান পার হইলে ওই ফিরিস্তাদের দ্বারা গেট খোলা হই যেমন ভাবে ফিরিস্তারা সহযোগ করছেন গেট খুলে দিচ্ছেন তারপরে তারা প্রবেশ করেছেন প্রথম আসমানে একই অবস্থায় গেট খোলা হয়েছে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আশ মানে পঞ্চম আসমানে ষষ্ঠ আশ সপ্তম আসমানে আসমান সর্বমোট কটা সাক্ষাৎ ষাটটা আসমান পারি দিয়া মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহলাম গেলেন সিদ্দরাতুল মুমতাহা নামক একটা স্থানে মুফাসির কেমন লেখেছেন প্রতি প্রতি দুইটা আসমানের মধ্যে যে ফাঁকা জাগা আছে এই প্রত্যেকটা ফাঁকা জাগার গভীরতা পাঁচশো বছরের রাস্তা ষাটটা আসমানের গভীরতা পাঁচশত বছরের রাস্তা ষাটটা ফাঁকা জাগার গভীরতা আরো পাঁচশত বছরের রাস্তা তাহলে সর্বমোট সাতটা আসমান আর সাতটা আঁকা জাগা এই চোদ্দটায় মিলে সাত হাজার বৎসরের রাস্তা সাত হাজার বৎসরের রাস্তা পার হইয়া প্রতিটি আসমানে একজন ফির এক নবী আগের আমড়ের এক একজন নবীর সাথে সাক্ষাৎ হইছে প্রথম আসমানে সাতটা হয়েছে হজরত আদম আলাহ ইসলামের সাথে দ্বিতীয় আসমানে সাতটা হয়েছে হজরত ইসা আলহ ইসলামের তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে হজরত ইউসুফ আলহ ইসলামী সাকিম চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়েছে হজরত ইদ্রিস আলহী ইসলামী সাথে। পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়েছে হজরত হারুন আলহ সাথে। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়েছে হজরত মুসা আলহ ইসলামী সাথে সপ্তম আসমানে সাক্ষাৎ হয়েছে হজরত ইব্রাহিম আলহ ইসলামী সাথর প্রথম আসমানে আদমের সাথে সাক্ষাতের রহস্য কি দ্বিতীয় আসমানে ঈসা ইসলামের সাথে সাক্ষাতের রহস্য কি তৃতীয় আসমানি ইতুবাল ইসলামের সাথে সাক্ষাতের রহস্য কি এক একটার এক একটা মৎস্য আছে এইভাবে সাত আসমানের সাতজন নবীর সাথে সাক্ষাতের রহস্য সবিস্তারে বলতে গেলে রাত পহিয়া যাবে মে বর্ণনা ঘটনা এখানে লেখা দেখা শুধুমাত্র প্রথম আসমানের রহস্যটা বলি মফাসিরিনাম লেখেছেন প্রথম আসমানে আল্লাহ মেয়রাদের রাত্রে আমাদের নবীকে আদম আলহ ইসলামের সাথে সাক্ষাৎ করাইয়া ইঙ্গিত করলেন ইশারা করলেন এই কথার দেখি যেমনভাবে আদম আলহ ইসলামকে ইবলিশ জাননাতে তাকতে দেয়নি জান্নাত থেকে বের হয়ে তার পৃথিবীতে যেতে হয়েছিল ঠিক তেমনিভাবে আপনাকে কুরাই বংশের লোকেরা মক্কায় থাকতে দিবে না এখান থেকে বের হয়ে আপনার মদিনা যেতে হবে এইভাবে দ্বিতীয় আসমানে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে আরেকটা রহস্যের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন আরেকটা আসমানে এইভাবে আরেকটা ইঙ্গিত করেছেন আরেকটা আসমানে আরেকটা ইঙ্গিত করেছেন দ্বিতীয় আসমানে হজরত ঈসা সালামের সাথে সাক্ষাৎ হই এর মাধ্যমে আল্লাহ আল্লাহরুল আলমিন ইঙ্গিত করলেন এই কথা যে হজরত ঈসা আলহিসাম সালাম রসুর উল্লাহর শরীয়ত পালন করার জন্য আখিরি যমুনায় আবার দুনিয়াতে আসবেন ইসা আল ইসলাম মোহাম্মদুরসুল্লার আসার পূর্ববর্তী নবীও ছিলেন আবার মোহাম্মদ রসুল্লার পরেও দুনিয়াতে আবার আসবেন দুনিয়াতে মোহাম্মদুরসুল্লার সাথে ঈশাআর ইসলামের এই নৈকত্য হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয় হাসরের মাঠে তারা আল্লাহ কুরানের একা এতে বলেছেন পঞ্চাশ হাজার বৎসর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের উলঙ্গ অবস্থায় হাদিস এ রসুল বলেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হজরত আয়সা রিয়াল প্রশ্ন করলেন আল্লাহ রসুল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একের সামনে অপর হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে এটা তো বড় লজ্জার কথা রাসুল বলেন অসা হাসরের মাঠের অবস্থাটা এত ভয়াবহ আল্লাহর আজাব গজবের বয়ে হা করে মানুষগুলি যে উপর দিকে তাকাইয়া দাঁড়াইবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য দৃষ্টি নিজের দিকে নামাইবার সাহস মানে কাদের কে নারী আর কে পুরুষ কে কাপড় ফোরা আর কে উলঙ্গ ওই চিন্তা করার সময় নেই তার মদুরী সাহেব বলে গেছেন সেই হাসরের কঠিন হাসরের দিনে কোন একটা আদাম সন্তানকে পাঁচটা প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে না বিস্তারিত শুনছেন আমরা প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল কামাই করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ চতুর্থ প্রশ্ন হবে উপার্জিত মাল হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ চাপনি কি পরিমাণ আমল করেছ এই পাঁচটা প্রশ্ন না করে একটা মানুষকে কতদিন দাঁড়াই থাকতে হবে মহসিদিন লেখেন দাঁড়াবে কতটুকু জায়গায় লেখেছেন দুই পায়ে দাঁড়াইলে দুই পায়ের তালুর নিশে যে পরিমাণ জায়গা পড়ে এর বেশি জায়গা পাবেই না বলেন তো কতটুকু জায়গায় দাঁড়াবে ঘনার মতো দুই ভাই তালুকু জায়গা পরেঙ্গ অবস্থায় দাঁড়াবে অবস্থা আছে হাসরের মাঠের মানুষগুলি আদম আলহ ইসলামকে বলবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিকাশটা যেন শেষ করে দেন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহার নামে যাওয়ার যাবে হাসরের মাঠের আদাব থেকে যেন যায় আদম আল ইসলাম বলবেন আমার সাহস নাই অনেক লম্বা ঘটনা আদম আল ইসলামের কাছ থেকে নিরাশ হয়ে মানুষ নু আল ইসলামকে অনুরোধ করবে যে সুপারিশ করে দিন আল্লাহর কাছে হিসাব দিকাসটা যেন আল্লাহ শেষ করে দেন যে জানাতে যাওয়ার যাক যে জাহান নামে যাওয়ার যাক হাসরের মাঠের হিসাবটা যেন সমাপ্ত হয়ে যায় নু আল ইসলাম বলবেন আমার সাহস নাই ইব্রাহিম আল ইসলামকে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই মুসা আলহি ইসালামকে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই সর্বশেষে ঈসা আলহ ইসলামকে অনুরোধ করবে ইসার ইসলাম বলবেন এ হাসরের মাঠে মানুষেরা কোন নবীর সুপারিশে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন না একমাত্র মোহাম্মদ তোমরা যদি আল্লাহর দরবারে আজকের হিসাব নিকাশ শুরু করার জন্য সফল সুপারিশ পাইতে চাও তাহলে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ ওই হাসরের মাঠের মানুষকে সুপারিশের জন্য কে পাঠাইবেন মোহাম্মদ রসল্লার কাছে ঈসা আলহ ইসলাম এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ দ্বিতীয় নম্বর আসমানে হজরত ইসা আলহ ইসলামের সাথে মোহাম্মদ সাক্ষাৎ সাক্ষার রহস্য আমি এখানে বলতে চাই পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত গেলেন প্রথম আসমানের গেট পার হইয়া দ্বিতীয় মহাশৈন্য পার হইলেন তারপরে দ্বিতীয় আসমানে গেলেন গেট পার হইয়া দ্বিতীয় উপরে গেলেন তৃতীয় মতারাদার ফিরিস্তার কাছ থেকে ফিরিস্তা গেট খুলাইছেন তারপরে আসমানগুলিতে প্রবেশ করেছেন এই ঘটনা আমরা আমি আশা করি কম বেশি জীবনে আরো কোনোদিন আপনারা শুনেছেন শুনে থাকলে বুঝে থাকলে বিশ্বাস করে থাকলে এবার বলুন আসমান বলতে কোন জিনিস নাই এই জন্য সাতটা গেট আছে বিজ্ঞানীরা নাই বলে কেন এই যেমন বিজ্ঞানীরা নাই বলে কেন বিজ্ঞানীরা নাই বলে এজন্য যে সেখানে যাইতেও পারে না জানতেও পারে যাইতেও পারে না জানতেও পারেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রিল ফিরিস্তা পাঠাইয়া জান্নাতি বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র মোহাম্মদ রসুল এই জন্তুটার নাম সোয়ারিটার নাম বুরাত বারকন শব্দ থেকে গঠিত বার কোন শব্দের বিদ্যুৎ আপনারা ইংলিশে কি বলেন্ট কারেন্টের গতি কত এই গতিতে কি গেছে এই জন্য নবীর পৃথিবীর থেকে প্রথম সানা যেতে আটশো বছর লাগছে না কথা বুঝে আসছে কিনা দেখুন অর্শো বছরের রাস্তা হয়তো ফার্স্ট সেকেন্ডে চলে গেছে বিদ্যুতের গতি দেখেছে বুড়াক এই জন্য বুড়াক নাম দেওয়া উচিত